আয়াত আয়াতগুলো আল কিতাবুল মুবেন সুস্পষ্ট কিতাবের নাত আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি তাদের জন্য যারা ইমান আনে ইন্না ফির নিশ্চয় ফেরাউন দেশের মধ্যে অতিমাত্রায় বেড়ে গিয়েছিল এবং তথাকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে রেখেছিল ইয়াস্তাব সে তাদের মধ্যকার একটি দলের শক্তি খর্ব করে রেখেছিল ইউজাব তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত করতা আহমা আহম আবনাসা আহম এবং তাদের স্ত্রী লোকদেরকে জীবিত থাকতে দিত जर शक्ति खरब कर नेता এবং তাদেরকে ধর্মীয় নেতা করে দেয় এবং তাদেরকে দেশের শাসন ক্ষমতা দান করি নিয়া আর সে ঘটনা দেখাই হামান ও জুনুদ আহমা এবং তাদের অনুবর্তীগণকে তুমি তাকে দুধ পান করাতে থাকো অতঃপর যখন তার সম্বন্ধে তোমার আশঙ্কা হবে ইয়ামি তখন তাকে সিন্ধুকে ভরে নদীতে ফেলে দিও এবং পরে আমি তাকে রসুল বানিয়ে দেব ফালতা কত হু অতঃপর তাকে উঠিয়ে নিল আলু ফের আউনা ফেরাউনের লোকেরা তাদের এবং ফের স্ত্রী বললেন এই শিশুটি আমারও তোমার চক্ষু শীতলকারী একে অথচ তারা পরিণাম বুঝতে পারেনি আর মুসার মাতার অন্তর বিচলিত হয়ে পড়লো আমার প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে থাকার প্রতি আর তিনি মুীকে বললেন একটু অনুসন্ধান তো নাও আন বছর अनंतर से राजमहले गुरक्षी दुग्ध प्रतिरुद्ध कर रेखेबूर्व सूतरा मेटीम আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান বলে যারা তোমাদের অতঃপর আমি মুসাকে তার মায়ের কাছে প্রত্যার করলাম কাই তা করু যাতে তার চক্ষু শীতল হয় असुदाहौवने उपन हलन এবং পূর্ণতা প্রাপ্ত হলেন আ তাই না আমি তাকে দান করলাম হুকমান ও এবং আমি এরূপেই পূর্ণবান লোকদেরকে পুরস্কৃত করে থাকি ও দাখলাল মাদিন আতা আর মুসা একদিন শহরে এমন সময়েও পৌঁছলেন আলাহিন আহ যখন তথাকার অধিবাসীরা অসতর্ক ছিল शत्रुपक्ष लोकती चाहो আমার ইসাই তানি এটা তো শয়তানি কাণ্ড হয়ে গেল নিঃসন্দেহে শয়তান প্রকাশ শত্রু কেমন বিভ্রান্তকারী অ আবেদন করলেন নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল অতিশয় দয়ালু মুসা আর আলাইয়া যেহেতু আপনি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন হঠাৎ দেখতে পেলেন সেই লোকটি যে তার নিকট সাহায্য চেয়েছিল বিল আমি পূর্ব দিন আবার তাকে ডাকছে বললেন উভয়ের শত্রু ছিল সে বলতে লাগলো তুরি দু তুমি তা আমাকে হত্যা করতে চাচ্ছ কামা কতাল যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ বিল আমি গতকাল ইং তুদ ই তুমি কেবল চাচ্ছনা পৃথিবীতে আপন ক্ষমতা আর এক ব্যক্তি এসে মিন আকোস শহরের অপর প্রান্ত হতে আস দৌড়ে দৌড়ে এসে পলা বলতে লাগলো নিশ্চয় সবা সৎ বৃন্দ করছে কাজে মুসা তথা হতে বের হয়ে পড়লেন হিত ও সন্ত্রস্ত অবস্থায় পালা বললেন আমাকে তখন বলতে লাগলেন আসা রব্বি আশা করি আমার প্রতিপালকিয়ানি আমাকে চালিত করবেন সরল পথে আর মাদিযানের তাদের সকলের এক পার্শে দেখলেন ইমরা আতাইনি দুজন স্ত্রী লোককে তারা দাঁড়িয়ে রয়েছে মা তোমাদের কি উদ্দেশ্য দল পানি পান করিয়া দূরে সরে যায় আপু কাবির। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধা কলাহমা অনন্তর মুসা তাদের পশুগুলোকে পানি পান করালেন যে কোন নিয়ামত আপনি আমার প্রতি পাঠান আমি তার মুখাপেক্ষী কনাদয়ের একজন মুসান নিকট আসলো আপনি যে পানি পান করিয়ে দিয়েছেন তার বিনিময় যখন মুসা তার নিকট পৌঁছলেন समस्त अवस्था तार निकट बर्णना करलगण्बाजान जेहू आपनी ताचालक निजुक्त करना सेम कर्मचारी जे व्यक्ति अति शक्तिशाली अलस्त তিনি বললেনি তুমি আমার চাকরি করবে আট বছর কাল ফাইন আত মামতা যদি তুমি পূর্ণ করে দাও আসর দশ কাল। কালিনা ইন্দ তবে এটা তোমার পক্ষে থেকে অনুগ্রহ হবে निदिष्ट मेयदर जीटी पूर्ण कर মোট কথা মুসা আল্লাহাল্লাম যখন নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলেন ওর আহ এবং যাত্রা করলেন আনাসা তখন তিনি দেখতে পেন खी আমি তথা সম্ভবতর যখন তিনি উক্ত আগুনের নিকটে পৌঁছলেন নুদিয়া তখন আওয়াজ আসলো সেই উপত্যকার ডান দিক হতে আর এই যে তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো অতঃপর যখন তিনি তাকে নড়াচড়া করতে দেখলেন সরু সরপের ন্যায় তখন পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলেন নিশ্চয় তুমি নিরাপদে রয়েছলুক ইয়াদাকা তুমি তোমার হাত স্থাপন করো যাইবিকা জামার বুকের অংশের ভিতরে তাক পাবে দূরীকরণ হেতু সুতরাং এ দুটি হচ্ছে সনদ মিরা তোমার প্রভুর পক্ষ হতে ইলা ফের এবং তার নেতৃবৃন্দের নিকট যাওয়ার জন্য তিনি নিবেদন করলেন প্রতিপালক ইন্ কতাল মিনহুম নাফসান আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম আশঙ্কা হয় যে আই এখন তারা আমাকে হত্যা করবে তিনি আমার সত্যতা প্রতিপাদন করবেন ইন্নি আমার আশঙ্কা হয় তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ বললেন তারা তোমাদের পারবে না তোমরা আমার মজিজাস সহ যাও আং তোমা মানিতা আকুমা তোমরা এবং যারা তোমাদের উভয়ের অনুসরণ করবে তারা বলল মা হাদা ইহর এটা তো কেবল একটা বিহাদা আর আমরা এমন ব্যাপার কখনো শুনিনি যে আমাদের পূর্বপুরুষদের যে ব্যক্তি সত্য ধর্ম নিয়ে এসেছে তার নিকট হতে এবং যার পরিণাম ইহ জগৎ অপেক্ষা উত্তম হবে নিঃসন্দেহে অনাচারীরা কখনো সুফল প্রাপ্ত হবে না আমি ভিন্ন তোমাদের অন্য উপাস্য আছে বলে পাউকে দিলি তুই নি হে হামান তুমি আমার জন্য মৃত্তিকা আগুনে পড়াও ফাজ আল্লি সর আর ফেরাউন ও তার বাহিনী অহংকার করেছিল হাককে অন্যায় অন্যায়ভাবে। আর এরূপ মনে করতো সুতরাং আমি তাকে ও তার অনুবর্তীদেরকে পাকরাও করে পানাবাদা হুম ফিলাম নদীতে নিক্ষেপ করলাম দেখুন কেমন হল আহ অনাচারীদের পরিণাম আর আমি তাদেরকে এমন নেতা বানিয়েছিলাম আর পৃথিবীতেও আমি তাদের পশ্চাতে অভিসম্পদ লাগিয়ে দিয়েছি এবং কিয়ামত দিবসেও তারা মিনাল মাহুব দুর্দশাগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত থাকবে পূর্ববর্তী উম্মে ধ্বংস করার পরে নাসি যা মানুষের তা মানুষের জন্য জ্ঞান লাভের উপকরণ ও হুদান এবং হেদায়াত পশ্চিম পার্শে কবই না যখন আমি দান করেছিলাম ইলা আদেশ সমূহ তাওরাত এবং আপনি তো সে সমস্ত লোকদের মধ্যে ছিলেন না যারা তখন বিদ্যমান ছিল অতঃপদ তাদের উপর বহুকাল অতিবাহিত হয়ে গিয়েছে আর আপনি মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থানকারী ছিলেন না डेपालक पक्ष दया जान अपनी भय प्रदर्शन करेंता যাদের প্রতি কোনো ভয় প্রদর্শনকারী নবী আসেননি তাদের উপর কোনো মুসিবত নাজিল হলে পূর্বকৃত কর্মের ধরুন তখন তারা বলতো রব্বানা হে আমাদের প্রতি পাল আর ইলাইনা রসৌলা আপনি আমাদের নিকট কেন রসুল প্রেরণ করলেন না যখন তাদের নিকট সত্য নবী পৌঁছল মিনি আমার পক্ষ হতে কল উ তখন তারা বলতে লাগলো লাউলা উরুপ কিতাব কেন প্রাপ্ত হননি মিথিলামা উয়া প্রাপ্ত হয়েছিলেন এবং এরূপ ও বলে থাকে যে ইন্না বিকুলি ফিরুন আমরা তো এই দুটির কোনোটিই মানি না বলে দিন আচ্ছা তবে তোমরাই নিয়ে আসো কোন কিতাব যদি তারা আপনার কথায় সায় না দেয় তবে মনে করবেন আন্না আহম তারা শুধু প্রবৃত্তির অনুসরণ করছে पक्ष अल्ला। जालिम संप्रदाय हिदायत कर ولا قد وصنا لهم القولا ارامي اي كلام কে তাদের জন্য বিভিন্ন সময়ে ক্রমান্বয়ে নাজিল করেছি লাอัลলাহুম ইয়াতাদাক্কারুন জানো তারা উপদেশ গ্রহণ করে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা আমি যাদেরকে কিতাব দান করেছি মিন ক্বাবলিহি কোরআনের পূর্বে হুম বিহি ইয়ুমিনুন তারা এর আর যখন সম্মুখে কুরান পাঠ করা হয় তখন বলে মুসলিম এর আগমনের পূর্বেও আমরা একে মান্য করতামী তারা দ্বিগুণ সভাব প্রাপ্ত হবে বিমা তাদের দৃঢ়তার কারণে আর তারা প্রতিরোধ করে বিল হাসান আর তারা প্রতিরোধ করে দান করেছি তা হতে। তারা ব্যয় করে আর যখন তারা কোন তোমাদের সালাম করি बरुआ ए हिदायत प्राप्त सम्बन्धे अवगति रही हुदा जो हिदायत अनुजाई चलते थी अपन संज्ञा अवलम्बन कर तब तो, तो आवाजे होते मेरे ताड़े देरमान আমি কি তাদেরকে শান্তি ও নিরাপদময় হেরেম শরীফের স্থান যেখানে সকল প্রকারের ফলা হতে কিন্তু অধিকাংশ লোক জানে না আর আমি এমন বহু জনপদকে ধ্বংস করে দিয়েছি যারা শ্রিয় ভোগ বিলাসের সরঞ্জামের প্রতি গর্বিত ছিল বাসস্থান কোনো স্থায়ী বসতি হয়নি কিন্তু অল্পক্ষণের জন্য আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী রব্বা মোহলিকাল কুর আর আপনার রব প্রথমে ধ্বংস করেন না যিনি আমার আয়াতগুলো পরে শোনানিক আমি ওই জনপদগুলোকে ধ্বংস করি না ই কিন্তু ওই অবস্থায় যখন সেখানের অধিবাসীরা তা শুধু জীবন যাপনের সরঞ্জাম আর তার সৌন্দর্যান্তরে যা কিছু আল্লাহর নিকট রয়েছে সে কি ওই ব্যক্তির ন্যায় হতে পারে যাকে আমি ইহো জীবনের কয়েকদিনের সম্ভোগ দিয়ে রেখেছি তৎপর সে কিয়ামত দিবসে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে আইনা মহিনা ইয়া আমার সেই শরিকরা কোথায় কুনতুম তাজ যাদেরকে তোমরা উপাস্য মনে করতে যাদের প্রতি আল্লাহ কোরবানি সাব্যস্ত হয়ে গেছে তারা বলে উঠবে আমরা এদেরকে তদ্রূপ পথভ্রষ্ট করেছিলাম যদ্রূপ আমরা স্বয়ং পথভ্রষ্ট হয়েছি তারপর ইলাইকা আমরা আপনার সমীপে তাদের সম্বন্ধ হতে সংসার হচ্ছে কিন্তু তারা সারাও দিবে না এবং তারা আজাব প্রত্যক্ষ করবে তোমরা রসুলগন কি উত্তর দিয়েছিলে আমি বস্তুত বিলুপ্ত হয়ে যাবে তাদের অন্তর থেকে যে ব্যক্তি তওবা করে এবং ইমান আশা করা যায় যে এরূপ ব্যক্তি অতি শীঘ্রই आशा जाए पवित्र समस्त ला प्रशंसार এবং আদেশের অধিকার আলাইকুম যদি আল্লাহ রাখেন একাধারে আপনি বলুন আচ্ছা বলো তো ইং আলাইকুম। যদি আল্লাহ তোমাদের উপর রাখেন আর নাহমাদান দিনকে স্থায়ী যে তোমাদের জন্য রাত্রি এনে দেবে যাতে তোমরা আরাম পাও আফালা তবু সেরুন তবুও কি তোমরা ভেবে দেখো না তিনি সে অনুগ্রহে তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমরা রাত্রিকালে আরাম করোলি এবং্লা কুমত এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোয়া আর যেদিন আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তারা কোথায় এখন তোমরা তোমাদের প্রমাণ উপস্থাপন করো আলিমু তোরাং তারা জানতে পারবে যে সত্য কথা আল্লাহরি ছিল যে সমস্ত অনন্তর সে তাদের সম্মুখে উদ্ধত্ত প্রকাশ করতে লাগলো না হু এবং আমি তাকে দান করেছিলাম মিনাল কুনুজি এত অধিক ধন ভান্ডার মা মা। যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল তুমি গর্ব করো না গর্বকারীদেরকে পছন্দ করেন না अनुग्रह कर धन सम्पत्तर बुद्धिमता प्राप्त हो ধ্বংস করেছেন মিন কবলিহি তার পূর্বে মিনাল করুণী পূর্ববর্তী জাতিগুলোর মধ্যকার এমন এমন লোকদেরকে মান হুয়া আসাধ্যমিন যারা শক্তিতে তা অপেক্ষা বহুগুণের দৃঢ়তর ছিল এবং লোকদের সম্মুখে বের হলিও জাক জমকের সাথে যারা অভিলাষী ছিল তারা বলতে লাগলো সম্পদের जरा पार्थिव सम्पदे अभिलाषी वास्तविक ही से बड़ी भाग्यवाना जादत्तरा হাই এবং কাজ করে আর তা কেবলমাত্র ধৈর্যশীল লোকদেরকে দেওয়া হয় অতঃপর আমি কারুন কে তার অট্টালিকা সহ জমিনে ধসিয়ে দিলাম সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি আমসি। এবং গতকাল যারা তার নায় হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছিল এবং সংকিন্ন করে দেন যদি আমাদের প্রতি আল্লাহআর মেহরবানি না হতো ফসাফা বিনা তবে আমাদেরকে ধসিয়ে ফেলা হতো আমি ওই সমস্ত লোকের জন্য নির্দিষ্ট করেছি লিল যারা ভূপৃষ্ঠে বড় অহংকারী হতেও চায় না আমি ওই সমস্ত লোকের জন্য নির্দিষ্ট করছি যারা অহংকারী লোকেরাই প্রাপ্ত হয় যে ব্যক্তি নিয়ে আসবে সে তা অপেক্ষা উত্তম বিনিময় সাইয়াতে আর যে ব্যক্তি পাপ নিয়ে আসবে ইলা মা তিনি আপনাকে পুনরায় স্বদেশে পৌঁছে দেবেন আপনি বলে দিন রবাম আমার রব খুব জানেন হুদা কে সত্য ধর্ম নিয়ে এসেছে কমান হুয়া এবং আপনার প্রতিগ্রহে এটা অবতীর্ণ হয়েছে ফালা তাকে উনার না অতএব আপনি এই কাফেরদের একটুও সমর্থন করবেন না निर्देश अवती लोक दे रबान मुश्रिक देर अंतर्भुक्त हबन्ना এবং আল্লাহর অন্য কোন উপাস তার সত্তা ছাড়া সকল বস্তি ধ্বংসশীল লাহুল হুকম রাজত্ব তারি কয় एवं सकल के तार समीपे फिर जो